TV Bangla বাংলা মানবতার আসসালামুক রকহ রিনাতাম রসুল আজমাইন আজিমিলকরমিনে সেই আকিদার ভিত্তিতে ভালো চরিত্র গঠনের ভিত্তিতে পাক বন্ধুত্ব স্থাপন করাকে পছন্দ করেছেন আর দুনিয়ার গরজে দিন ইসলামকে আর ভালো চরিত্রকে উপেক্ষা করে শুধু দুনিয়াকে প্রাধান্য দেওয়ার তার ভিত্তিতে তারও সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন সালাত এবং সালাম নাজল হফির রসুল সাল্লিয় সাল্লামের উপর যার সাথী সঙ্গীরা সবচাইতে ভালো মানুষ ছিলেন সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকেও ভালো সাথী সঙ্গী দান করেন আমাদের তফসির হবে ইস্তরে জোখরো ফের শেষ অংশ আয়াত নম্বর সাতষট্টি থেকে মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহিল্লা ইয়ামাজিন বাহমলে বা আজ আদুবুল ই্লাল মুতাহিন বন্ধুরা সেই দিন অর্থাৎ ক্যামতের দিবসে পরস্পর শত্রু হয়ে যাবে তবে যারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করেছে সংযত জীবন জীবনযাপন করেছে পাপ থেকে বেঁচে থাকার মনে চাহিদা ছিল তার জন্য প্রচেষ্টা চালিয়েছে তারা সেই দিনে কেউ কারো শত্রু হবে না বরং একজন মমিন মুত্তকি আল্লাহিরু আরেকজন মমিন মুত্তাকির বন্ধুই থাকবে যেমন দুনিয়াতেও বন্ধু ছিল অন্তর থেকে ভালোবাসত যদিও চোখে দেখেনি কোনো মমিন ভাই বনকে তবুও তাদেরকে ভালোবাসে একজন মমিন বিশ্বাসী আর একজন মমিনকে ভালোবাসে যদিও পূর্ব পশ্চিমে দূরত্ব তার অনেক থাক না কেন প্রত্যেক মমিন মুসলিমকে ভালোবাসে তার সাথে ভাষার মিল থাক আর নাই থাক রং বর্ণের মিল থাক আর নাই থাক তাকে দেখুক আর নাই দেখুক অন্তর থেকে ভালোবাসে প্রত্যেকে বিশ্বাসীকে সৎকর্মশীলকে এই বন্ধুত্ব আখেরাতে কাজে আসবে আল্লাহ পাক তারপর এর সাদ করেছেন ইয়া এ বাদ আমার বান্দার আল্লাহ খৌফুন আলি কুম কেমতের দিনে আল্লাহ পাক বলবেন মানুষকে মমিনদেরকে সৎকর্মশীলদেরকে মুতাকিনদেরকে যাদের কথা আল্লাহ বলছেন আল্লাহ ভীরুদেরকে যে লা খৌফুন আলীকুম তোমাদের কোনো ভয় নেই আলিওম আজকের দিনে ওয়ালা আন তুম জানুন আর তোমরা চিন্তিত হবে না এমনু কারা চিন্তিত হবে না কাদের ভয় নেই যারা ইমান নিয়ে এসেছে আমার আয়াত সমূহের ওপর আমার বিধানকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস মোতাবেক কাজ হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কখনো এইটা হয় না যে একটা জিনিস বিশ্বাস করছেন অথচ আপনি করেন না আপনার বিশ্বাস যে ওখানে গেলে শত্রু বসে আছে আমাকে খুন করে দেবে তারপর কখন আপনি যাবেন না আপনার বিশ্বাস জান্নাত জাহান্নাম সম্পর্কে আবার জাহান্নামের রাস্তায় চলছেন এটা হইতে পারে কখনো হইতে পারে না সুতরাং সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করা উচিত আমাদেরকে আর আমাদের বিশ্বাস আছে সুতরাং সেই রকম কর্ম হবে জান্নাতে বিশ্বাস আছে জান্নাতের জন্য মেহনত পরিশ্রম হবে জাহান্নামে বিশ্বাস আসে সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা হবে তাহলেই সেটা হলো ইমান আর বিশ্বাস ওকানু মুসলিমিন আর তারা ছিল মুসলিম আমার আয়াতকে বিশ্বাস করত আর তারা মুসলিম ছিল আত্মসমর্পণকারী ছিল তাহলে বোঝা গেল ইসলামবিহীন আত্মসমর্পণের ঘোষণাবিহীন আল্লাহ পাক অন্য আমল কবুল করবেন না ওদখলুল জাননাতে আন্তুম ও আজওয়াজ তোহবার তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরা পুরুষদেরকে আল্লাপাক সম্বোধন করবেন যে তোমরা তোমাদের স্ত্রীরা মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করবেন তোমরা আর তোমাদের স্বামীরা যারা ইমানের অবস্থায় ছিল যদি স্বামী স্ত্রী উভয় ইমানদার আর সৎকর্মশীল হয় তাহলে বলা হবে যে তোমরা আর তোমাদের বিবিরা তোমরা আর তোমাদের স্বামীরা সবাই মিলে জান্নাতে প্রবেশ করো তোহবার আনন্দের সাথে আর কেউ কেউ তাফ্রী কথা তোহবার মানে এই জাননাতে তোমাদেরকে স্বাগতম জানানো হবে অভ্যর্থনা জানানো হবে ইতা আলিহ বে সেহাফিন মিন জাহাব সেখানে তাদের ওপর প্রদক্ষিণ করবে ঘোরাঘুরি করবে তাদের পাশে খাদেমরা স্বর্ণের থালা নিয়ে যে স্বর্ণের থালা স্বর্ণের পাত্র ব্যবহার করা দুনিয়াতে মমিন মুসলিমের জন্য হারাম পুরুষ হোক আর নারী হোক পাত্র ব্যবহার করা পাত্র হিসাবে ব্যবহার করা মমিন পুরুষ নারী সকলের জন্য হারাম অলঙ্কার হিসাবে ব্যবহার করা শুধু মহিলাদের জন্য জায়জ পুরুষের জন্য জায়জ নেই ও আকুয়াবিন এবং পানপাত্রও হবে স্বর্ণের ও ফিহা মাতাস আর সেই জাননাতে মানুষের মন যা চাইবে মমিনদেরকে আল্লাহ ভিরুদেরকে তাই দেওয়া হবে ও তালাজুল আয়ন আর চোখ যা দেখে শান্তি পাবে স্বাদ পাবে তাই দেওয়া হবে ও আন্তম ফিহা খালেদুন আর তোমরা এখানে চিরকাল থাকবে আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব করেন অতিলকাল জান্নাত উল্লাতি উর ইস্তুমো হাবি মাকুন্তুম তামালুন আর এই তো সেই জান্নাত যেই জান্নাতের তোমাদেরকে তোমাদের কর্মের ফলে তোমাদের ভালো কাজের ফল হিসাবে ওয়ারিস বানানো হয়েছে উত্তরাধিকারী বানানো হয়েছে তাই আল্লাপাকের জান্নাত পাওয়া যাবে মানুষের সৎ কাজ ইমান এবং ভালো আমল সৎ কাজের ওপর ভিত্তি করে কিন্তু নিজের আমল দিয়ে কেউ জান্নাত পেতে পারে না ইমান এবং সৎ আমল যখন ভালো হবে জাননাতে যাওয়ার মতো হবে তখন আল্লাহ পাকে রহমত হবে এই জন্যই কারি সাল্লা আল্লাহ আলিয়ালাম একটি হাদিসে রয়েছে লাইয়াদ্নাতা বি আমলি তোমাদের কোন ব্যক্তি সাহবাই কেন তোকে সমোধান বলছেন নিজের কর্ম দিয়ে জান্নাতে চলে যাব। আমল করেছি এত ভালো নেক কাজ করেছি এত যে জানাতে চলে যাব কোনো ব্যক্তি নেই পৃথিবীতে সাহবার জিজ্ঞাসা করলে ওয়ালা আনতায়াস আপনিও না আপনার আমল দিয়ে আপনার মেহনত দিয়ে আপনি জানাতে যেতে পারবেন না লা ওয়ালা আনাই এমনকি আমিও আল্লাহ যদি বলে তোমার চোখের বিনিময় দাও এই চোখের সুক্রিয়া কতটা আমল করেছে দেখ তোমার ব্রেন বুদ্ধির তোমার হাত পায়ের তোমার অঙ্গ প্রতঙ্গের হ্যাঁ ওতেই তো ফুরিয়ে যাবে ইল্লা আগাম্মিয়াল্লাহ রহমতে মিন হ ফদল তবে আল্লাপাক যদি তার রহমত আর দয়া দিয়ে আমাকে ঢেকে নেন তাহলে স্পষ্ট যে আল্লাপাকের রহমত দ্বারাই জান্নাতে যাবে মমিন সৎকর্মশীলরা কিন্তু আল্লাহর রহমত কার ওপর হবে যে রহমত পাওয়ার যোগ্য ইমানদার সৎকর্মশীল তারা রহমত পাওয়ার যোগ্য লাকুমফিয়া ফাঁকে হাতুন কাসিয়া তোমাদের জন্য তাতে হবে বহু রকমের ফলমূল মিনহাত আকলো যা থেকে তোমরা নিজেরা খাবে ইন্নাল মুজরে ফি আজাবি জাহান্নামা খালেদন পক্ষান্তরে যারা অপরাধী তারা জাহান্নামের আজাবে চিরকাল থাকবে যারা বড়ো অপরাধী কাঁফের মুশরেক মুনাফিক তারা চিরকাল থাকবে ইমান ভঙ্গ করেছে ইসলাম ভঙ্গ করেছে ইমান হয়তো জন্মসূত্রে ইমান ইসলাম ছিল কিন্তু নিজেরাই নষ্ট করেছে তাহলে তারা চিরকাল থাকবে আর যারা ইমানকে টিকিয়ে রেখেছে শিরক মুক্ত থাকার মাধ্যমে কুফরি মুক্ত থাকার মাধ্যমে আর নামাজ কায়েম করার মাধ্যমে পাচক তো অন্য অন্য পাপ আছে তারা কিছুকালের জন্য জাহান্নামে যাবে চিরকালের জন্য নয় বা দীর্ঘকালের জন্য যাবে লাইফ আত্মার ও তাদের থেকে এই জাহান্নামের শাস্তিকে হালকা করা হবে না কমানো হবে না ওয়াহম ফি হে শুন আর এই জাহান্নামের শাস্তিতে তারা নিরাশ হয়ে থাকবে হতাশাগ্রস্ত থাকবে অমাজ আল্লাম নাহম আল্লাহ বলছে আমি তাদের উপর কোনো জুলুম করবো না আর করিও নি ওয়ালাকিন কান্মিন তারাই জালিম ছিল ওয়ানিক আলেন সেই দিন জাহান্নামে জ্বলতে জ্বলতে জ্বলতে আর বরদাস্ত হচ্ছে না তখন জাহান্নামীরা বলবে জাহান্নামের যে অধিপতি ফেরিস্তা তার নাম হচ্ছে মালিক কোরআনের ভাষায় খাজেন উন্নার বা মালিক বলবে হে মালিক মানে হে জাহান্নামের অধিপতি ফেরিস্তা জাহান নামের রক্ষী ফেরেস তা লি এক আলেনা রব্ব আল্লাহকে বলো তোমার প্রতিপালক আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুদান করে দেন আর পারছে না বরদস্ত করত আল্লাহ আমাদেরকে মত দিয়ে দিক শুধু মরতে চাই যেমন দুনিয়াতে বিপদ আপদ আসলে যখন সংকট খুব বেশি আসে তখন মানুষ বাঁচতে চায় না এমন রোগ আর বরদস্ত করতে পারছে না তখন আল্লাহ যদি মরে যেতাম আল্লাহ যদি মরে যেতাম বলে না অনেকে তো রকম আকাঙ্ক্ষা করবে জাহান্নামীরা কালা তখন ফেরিস্তা বলবেন আল্লাহর পক্ষত থেকে ইন্নাকুম্মাকে শুন তোমরা চিরকাল এখানে থাকবে এখানেই থাকতে হবে লাকাত যে বিল হক আল্লাহ বলে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম মানে আমি পাঠিয়েছিলাম নবীর রসুলের মাধ্যমে বয়লা কিন্নমিল হককে কার হন কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে ঘৃণা করেছিল যারা সত্য পদ দেখেছে তাদেরকে ঘৃণা করেছো নবীর রসুলদেরকে আর সত্য কথাকে ঘৃণা করেছো আল্লাপাক তারপরে বলছেন আম আমু আমরান ফাইনামেমুন এই কাফের মুশ্রিকেরা তারা কি সলা পরামর্শ করে কোন সিদ্ধান্ত নিয়েছে মুশ্রিকরা নবী কারি সাল্লা সাল্লাম সম্পর্কে তারা কুচক্রন্ত করেছিল যে এই মোহাম্মদকে কেমন করে মারা যায় বিভিন্ন রকমের তাদের আলাপ আলোচনা মিটিং চলছে শেষ হেজরতের পূর্ব মুহূর্তে যে সিদ্ধান্ত তাদের হয়ে হয়েছিল যে প্রত্যেক গতর থেকে প্রতিনিধি থাকতাম প্রত্যেক বংশের এক একজন করে লোক এতে শরিক হবে আর মোহাম্মদকে সমস্ত বংশ মিলে মারব আর মারার পরে করে সেরা যদি জানতে পারে হাসেম গোত্র তাহলে এতগুলি গোত্রের বিরুদ্ধে তারা কোনো রকমের অ্যাকশান নিতে পারবে না খুব বেশি তো চাইবে যে এর রক্তপণ দাও দিয়ে দাও মোহাম্মদের দিয়ে দিয়ে দেব রক্তপণ দিয়ে কিন্তু খুনের বদলা খুন নিতে পারবে না আর একটা বংশ যদি আমরা এই ঝুঁকি নিই তাহলে অসুবিধা আছে আল্লাহ পাক বলছেন তারা এই ষড়যন্ত্রের সলা পরামর্শ করেছে ফাইন না মু আমিও আমার ফয়সালা নিশ্চিত করেছি আমিও যে কি করবো এদের সাথে আমার ফয়সালা আগে থেকে হয়ে আছে যা লহে মাহফুজে লিখা আছে মক্কা বিজয় হবে বদরে এরা লাঞ্ছিত অপদস্ত হবে নিরাশ হয়ে খন্দক থেকে ফিরে আসবে আমি আহ সোনা আন্না আলা নাসমা ও সের রাহমা নাজুয়াহ নাকি তাদের ধারণা যে আমি তাদের গোপন কথা শুনি না তারা চুপি সারে যে আলাপ আলোচনা করে তা আমি জানি না শুনি না বালা অবশ্যই জানি ও রসোলোনা আল্লাহি ম্যাক বোন বরং আমার দূতেরা মানে ফেরিস্তারা তাদের পাশে থেকে লিখতে থাকে রেকর্ড করতে থাকে প্রত্যেক ব্যক্তির দুই পাশে ফেরেস্তা প্রস্তুত হয়ে রয়েছে লিখার জন্য ইজিয়াত্মক আনিলাম বলেছেন ডানে প্রস্তুত হয়ে রয়েছে মাই আল ফেদিন ইহি রস্তুত হয়ে আছে রেকর্ড করার জন্য আল্লাহ পাক আরও এরশাদ করছেন কুল হেন জানিয়ে দাও ইনকান আলির রহমান ওয়ালাদুন ফাহানা উলুল আবেদিন কাফের মুশ্রেকদের যে ভ্রান্ত ধারণা ছিল যে পাকের সন্তান সন্ততি রয়েছে যেমন ইয়াহুদিন আসারাদের যে আল্লাহর সন্তান রয়েছে ইসা বা আজের আর আরও মুশ্রেকদের ছিল যে ফেরেস্তার আল্লাহর মেয়ে আল্লাহ পাক বলছে ইনকান আলির রহমান ওয়ালাদুন হেন অবি তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাক যিনি দয়াবান তার যদি কোনো সন্তান সন্ততি হইত ফাহানা আউয়ালুল আবেদিন তাহলে প্রথম আমি সেই সন্তানের উপাসনা করতাম পুজো করতাম যে আল্লাহর সন্তান তখন তো সেও তো পুজো তার উপাসনা করতাম এটা একটা অর্থ আর একটা অর্থ তাফসিল করা হয়েছে আনফনা আউ্য়ালুল আবেদিন আমি সর্বপ্রথম এটা মেনে নিতাম যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের কোনো সন্তান সন্ততি হইতো তাহলে প্রথম তো আমি মোহাম্মদ মানতাম সাল্লাহ আলি আসাল্লাম কারণ আমি আল্লাহ আল্লাপের সত্য দিন নিয়ে এসেছি বিশুদ্ধ আকিদা নিয়ে এসেছি সেই কথা শিখাবার জন্য এসেছি সুভানা রব্বিশাল আর দেবিল্মাই আসে ফুল আল্লাপ আকের সাদ করছেন যে আকাশ সমূহ আর পৃথিবীর যিনি অধিপতি তার পবিত্রতা ঘোষণা করো হে মানব জাতি হে নাভি তোমরা প্রশংসা করো গণগান পেশ করো পবিত্রতা ঘোষণা করো যিনি রব্বিল আর্শ আরসের মালিক আরোসের অধিপতি আম্মাই আসে ফোন ওই সব ত্রুটি থেকে ওই সব দিক থেকে ওই সব কথা থেকে যা তারা আল্লাহর ওপর পালনকর্তার ওপর আরোপ করে থাকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব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 জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 to get convincing and valid answers dial Korul Dr. Zakir K. Prati Shanibar Bangladesh e BSTB Bangla The students of Islamic International School welcome all of you السلام عليكم ورحمة الله وبركاته الملك والملك Automatically, everywhere I see, even on TV, people talking treasure about way Watch Little Wonders at their best. Bishoy Shishura, KAL SHONDHA CHHAAT TAE HAP PUNO SHAM PRACHAR SHOKAL AGAROTAE BANGLATESHE PEACE TV BANGLATESHE Islam, Allah Pakir Samastopra Sangha Jaya Allah Pakhamaadar kye Korani Kareem di hedayat kore chan Amaraa Fereyasiya amadar alo chanar dike আল্লাহ ফাকরুল আলমিন সোয়া জোখরফের আয়াত নম্বর বিরাশিতে সাত করছেন সুবহানা ওয়াতে রব আর পবিত্রতা ঘোষণা করো এটাও তাফসির হইতে পারে যে আল্লাহাক যেন নির্দেশ দিচ্ছেন নবীকে এবং মানব জাতিকে আর এটাও হতে পারে যে আল্লাহ ফাকরাবুল আলমিন এ কথা জানিয়ে দিয়েছেন যে একমাত্র পাক পবিত্র সত্তা সে আল্লাহ যিনি আকাশ সমূহ আর জমিনের অধিপতি মালিক যিনি আরসের অধিপতি আল্লাহ পাকের আলসের মালিক একমাত্র আল্লাহাকরবুল আলমিন আম্মায় আসে ফোন পবিত্রতা ঘোষণা করো তাকে পাক পবিত্র বলে তোমরা ঘোষণা করো কি থেকে আম্মায় আসে ফোন যা তারা আল্লাহ সম্পর্কে বলে থাকে বর্ণনা করে থাকি যা আল্লাহর ওপর মিথ্যারোপ করে থাকে যে কোন রকমের আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে থাকে এই থেকে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করো ফাজারহম ইয়াহুজু ওয়্যাল আবু আল্লাহাক নব্বীকে আরও বলছেন যে এই কাফের মোশেক অবাধ্যদেরকে ছেড়ে দাও ইয়াহজু ওয়্যাল আবু তারা বাক চতুরতা এবং ক্রীড়া কৌতুক করতে থাকুক তারা নিজের এই কথায় যেসব কথা বলে তারা মনে করে যে আমরা খুব পণ্ডিত তাতে তাদেরকে ছেড়ে দাও ব্যস্ত থাক তারা ওয়াল আবু আর তারা খেলাধুলা করতে থাক দুনিয়ায় খেলতামাশা করতে থাক হাত্তা ইউলা কইয় মহমি ইউন এমন কি এমন এক দিনের সম্মুখীন হবে যেই দিনের তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে কেয়ামতের দিন বিচার দিবস জবাবদেহি সেই দিন জান্নাত জাহান্নামের ফায়সালা হবে আ সেটা আসা পর্যন্ত তারা খেলাধুলা করতে থাক ওয়াহু আল্লাহ ফিসামাঈদলা আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশেও উপাস্য মুধ আকাশই একমাত্র তাঁর ইবাদত বন্দিগী হয় মালায়কারা আকাশে তাঁর ইবাদত করেন অফিল আর এলান পৃথিবীতেই একমাত্র ওই সত্যিকার মাহুদ তিনি তার এবাদত সৎকর্মশীল মানুষরা করে আর যারা অসৎ যারা অজ্ঞ যারা বুঝার চেষ্টা করল না জানার চেষ্টা করল না তারাই তার সাথে শিরিক করে অহওয়াল হাকিমুল আলিম তিনি বড় প্রজ্ঞাবান এবং সব কিছুই তিনি জানেন পতাবার্লিজামা ওয়াওয়াল আরমা আর বরকতময় সেই সত্তা যার জন্য আকাশ সমূহ আর জমিনের মালিকানা आकाश और जमीन मालिकाना जर हाथ रोचे अमाबाजे जा सबकि मालिक से आल्ला पाँच हम बरकतमयर जत बरकतमयर गुणावलिमयर आदेश निषेधे बरकत रही है सूतराक बीवने बरकत रे विधान अल कुरने बरकत रेह इल मुस्ाह और एकम्र आल्लर का क्या चूड़ान ज्ञान रही है जो कख क्यमत है कौन दिन को साले ওয়া এলেই হে তুর যাওন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে ওয়ালাই আমলেফা ইন শাহেদ আল হাক ওহম আল্লাপাক আরও বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে লোকেরা আহ্বান করে থাকে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে এরা সুপারিশের মালিক নয় আল্লাহ ছাড়া যেসবকে শরীর বানিয়েছে আল্লাহর সাথে সেগুলি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না এ ধারণা নিয়েই তো শিরিখ শুরু হয়েছে আরো মুশ্রিকেরা বলতো হা ওনা ইন্দাল এরা আল্লাহর কাছে লাত উজ্জা মানাত এরা আল্লাহর কাছে এরা সতলোক ছিল এরা সুপারিশ করবে আমাদের জন্য আল্লাহকে রাজি করে নেব আমাদের পক্ষ থেকে সুপারিশ কারা করবে আল্লাহ বলছে ইল্লা মান শাহেদ আল তবে যেই ব্যক্তি সত্যের সাক্ষী দিয়েছে সত্যের সাক্ষী আর সত্য হচ্ছে ক্যালেমা তাইবা লাহ ইল্লাহ পবিত্র বাক্য आल्ला छाड़ा सत्य को महबुद नहीं तहिद प्रतिष्ठा एकम्र सुपारिश कर और यौहिदे दाबी बुझार पर पालन कर मंत्र पड़े नीम यम एवं तरा जाने कलम अर्थ कलम दाबीओ जाने कलिमार, कलिमार, कलिमार शर्तावल सूतरा कलिमा के जीवन प्रति क्षेत्र वास्तवायन कर सूपारिश कर तफसर आयटी तफसर हे যে তাদের জন্য সুপারিশ হবে যারা সত্যের সাক্ষী দিয়েছে মুসরেকের জন্য বহুত্ববাদীর জন্য সুপারিশ হবে না বরং সুপারিশ হবে ওই ব্যক্তির জন্য যে কালিমা তাই এবার সাক্ষী দিয়েছে জেনে শুনে মন্ত্রের মতো পড়েনি এদিকে কালিমার জিগিরও করছে লাই লিল্লালি আহিল্লা সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ আর ওইদিকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াও করছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইও করছে আল্লাহ ছাড়া অন্যকে রাজিও করার জন্য পরেশান রয়েছে যে বাবা রাজি না হইলে মুশকিল হয়ে যাবে আল্লাহ চালুের কাছে ছেলে মেয়েও চাইছে রোগের আরোগ্যও চাইছে না এরকম ইয়ালামুন তারা জেনে শুনে কালিমার অর্থ বুঝে কালিমাকে প্রতিষ্ঠা করেছে তাদের জন্য সুপারিশ হবে ওয়ালাইন সাল তাহম খালা কাহম হে তাদেরকে যদি করু মুকদেরকে যে তাদেরকে কে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো সৃষ্টি করলেন আল্লাহ তো লুজা মানাতের জন্য কেন উপাসনা আল্লাহ রিয়ে বদত করো আন্না ইউ ফা কোন কোথায় তারা বিভ্রান্ত হয়ে ফিরে চলে যাচ্ছে করতে গিয়ে তাফসির কার গণ অনেকটা এর সম্পর্ক গ্রামারের দিক থেকে কার সাঁতার একদল বলছেন শপথের জন্য কাসামের অর্থাৎ পাক বলছেন যে আর নবীর কথার শপথ করে বলছি ওয়াকি লেহি মানে ওয়াকাউলেহি নবীর বাণীর কসম করে বলছি নবী বলেছেন ইয়ারে হে আল্লাহ यमन जति कोई सारक लोकफर लोकानी आसबेंश्स करते चाय आल्ला कथार शपथ करल्लाफसर आकटी तफसर होर आतफ रे आरबी ग्रामार एलमुसाह ए सा आत अर्थ है जम्र क्या चूड़ान ज्ञान आल्ला पकर का रेचे वकील और नबिर कथारो ज्ञान एकम्र आल्लर का रे নবীর কথার জ্ঞানও একমাত্র আল্লাহর কাছে রয়েছে যে আল্লাহ পাক কের নবী সাল্লাহলাম বলেছেন ইয়া রব্যে হে আল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয়া যেই তহিদের বাণী পেশ করেন এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান নবীর বাণীরও এল একমাত্র আল্লাহর কাছে রয়েছে তার পক্ষ থেকে এসছে যে হে আল্লাহ ইনাহাউল্লা এই এমন এক জাতি যারা বিশ্বাস করবেন আল্লাহ তোমার তো বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না তোমার রসুলকে রসুল বলে বিশ্বাস করে না তোমার কিতাবকে বলে বিশ্বাস করে না বলছে যে আল্লাহ সাল্লা রসুল্লাহামের সাথে যখন দুর্ব্যবহার করেছে এত হিতাকাঙ্ক্ষী এত তাদের কল্যাণকামী আর তার কথা সোনাত দূরের কথা তার ওপর জুল অত্যাচারের শেষ ছিল না তাকে কয়েকবার প্রাণ থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে গলাটি পার চেষ্টা করেছে নবীকারিম সাল্লাহ আলী হাসাল্লাম কাবার সামনে সলাৎ আদায় করেছেন শেষ দায় গিয়েছেন তাদের বোধ প্রকৃতির মানুষ ওকবাবিন আবি ময় উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে এছাড়াও বহুজুল অত্যাচার শেষখানে একেবারে মেরে শেষ করব আল্লাপাক হেফাজতে উঠিয়ে নিয়ে গেলেন হিজরত বললেন তিনি হিজরতের পথে যখন তখন একশো উঠের পুরস্কার মহম্মদকে কেউ জীবিত এনে দিতে পারুক অথবা মৃত এনে দিতে পারুক রাসর সাল্লাহ আল্লাহর কাছে অভিযোগ করছে ইন্নাহা কৌমুল্লা আল্লাহ ই এমন বদ জাতি যে এরা বিশ্বাস করবে না আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন অধৈর্য হয়ে যান ফাসফাহ আনহম এদের থেকে মুখ ফিরিয়ে না এদেরকে ছেড়ে দাও মাফ করে দাও অকুল আর বলো সালাম তোমাদের উপর সালাম রইল এ হচ্ছে মানুষ থেকে কেটে পড়ার সালাম সালাম হচ্ছে দুই রকম এক হচ্ছে অভিবাদনের তাহিয়া যেটা আর এক হচ্ছে মানুষের কাছ থেকে কেটে পড়ার সালাম ভাই তুমি থাকো আমি চললাম এটা খুব আরবি ভাষায় সালাম বলা হয়েছে নবীকে আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে পরিত্যাগ করো ফাফা আলমুন শীঘ্রই তারা জানতে পারবে রসল্লা সাল্লাম হিজরত করলেন কত অসহায় অবস্থায় তিন দিন উল্টো দিকে দক্ষিণ দিকে সৌর পাহাড়ের গুহা সেখানে গিয়ে আশ্রয় নিলেন তিন দিন পরে যখন একটু তল্লাশি কমে এসেছে বেরিয়ে গেলেন আবার রাস্তা নতুন রাস্তা দিয়ে যেই রাস্তাতে সাধারণত মানুষ মদিনা যায় না মদিনার পত নাই সেটা দিয়ে লোহিত সাগরের কেনারা কিনারা তারপরে দীর্ঘদিন কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নয় যে মুসলিমরা এত তাড়াতাড়ি শক্তিশালী হবে আল্লাহ আল্লাপাক তাদেরকে সম্মানিত করলেন আট বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে গেল রাসলাহ সাল্লাহ সাল্লাম আল্লাপাকের কথার উপর আমল করছেন বলছেন তোমাদের সাথে এখন কি করতে পারি আমি তো আজকে বিজয়ী হয়েছি আমরা তো আপনারই আত্মীয় সুতরাং আমাদের সাথে আশা করি আপনি ভালোই ব্যবহার করবেন নবী করিম আল্লাহ তসলিবা আলিক তোমাদের ওপর কোনো তিরস্কার নেই আল্লাহ তোমাদের মাফ করুক ছেড়ে দিলাম ইজাহুফ আন্তমুতলাকা ছেড়ে দিলাম তোমাদেরকে কিছুই বলবো না ছেড়ে দিলাম যার ইমান নিয়ে আসার ইমান আর মক্কায় একমাত্র পাক পবিত্র তৌহিদ প্রতিষ্ঠাকারী মমিন থাকবে কোনো মুশ্রেক থাকবে না আল্লাহ পাক তাই বলছেন যে নবী তাদেরকে ছেড়ে দাও এবং তাদের কাছ থেকে খেটি পড়ো শীঘ্রই তারা জানতে পারবে যে আল্লাহ পাক কী ভাইবে সৎকর্মশীলদেরকে মমিনকে মমিনদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মানিত করেন বিজয় দান করেন আর কাফের অবাধ্যদেরকে কিভাবে লাঞ্ছিত করেন আর মতের পরে তো জানতে পারবে কি তাদের ভয়াবহ পরিণাম রয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আমাদের সুরায় জোখরফের তফসির আলহামদুলিল্লাহ শেষ হলেও আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন নেক আমলে তৌফিক দান করেন ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন সত্য কথা হক কথা কোরআন শুনার কথা যার কাছ থেকে আসুক না কেন সাদরে গ্রহণের যেন আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন আর আখেরত আল্লাহ পাক সুখী করেন যেন তুফিরদোস যেন দান করেন সাল্লাহ নবীনা মুহাম্মদ ওাল আলি ওয়াসাহি আজমাইন শাধিও হাই এলিও নাই তেবল আয়স ই ফির দো রে শাহি হল হোল্ হ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 सकाल एगारोटेर शत्रुके जय कर घृणा शत्रुतार शत्रु के जय करार कौशल पवित्र कुरने म बंधुर्म शत्रु के पर हृदय मन के जय कर